প্রিয় বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি প্রদীপ শিল্পী গোষ্ঠীর ছোট্ট বন্ধুদের এবারের পরিবেশনা তোমার করুণা অ্যালবামটি শোনার তো চলি বন্ধুরা আর দেরি না শুরু শুরু শোনা যাক প্রদীপ শিল্পী গোষ্ঠীর এবারের পরিবেশনা তোমার করুণা